নজিরবিহীন হামলার শিকার হল মার্কিন কংগ্রেস ক্যাপিটাল হিলে ঢুকে তাণ্ডব চালিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা পুলিশের সাথে সংঘাত সংঘর্ষে প্রাণ গেছে এক নারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কার্ফিউ লকডাউন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই শুরু হয় এই বিশৃঙ্খলার রাজধানীতে পূর্ব ঘোষিত সমাবেশে হার না মানার ঘোষণা দেন ট্রাম্প এরপরই ভোট চুরি ঠেকানোর স্লোগান নিয়ে কংগ্রেসে হামলা চালায় তার যার মধ্যে অনেকেই ছিলেন সশস্ত্রে নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিতে বুধবার চলাকালে হঠাৎ করে পুলিশের সাথে সংঘাত সংঘর্ষে প্রাণ গেছে নারী সহ কমপক্ষে জনের। নিয়ে এই প্রত্যাশা মুসলিম জিহাদের পথে উঠে আসার এই সম্ভাবনা ইসলামের অনিবার্য বিজয়ের এই শতাব্দীর শুরুতেই মুসলিম্ম কুফার বিশ্বের বিরুদ্ধে করে গাজওয়াত হাটন নাইন এই মোবারক হামলায় ধুলোয় মেশে যায় কুফ্ফার বিশ্বের দম্ভ এরপর থেকে মুসলিম্মা বিশ্বব্যাপী শুরু করে এক অসম লড়াই পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে ইমাম্মাদিকে স্বাগত জানানোর কাজ চলতে থাকে পুরোদমে ওসমানী খেলাফতের পতনের পর এক শতাব্দীও পার হতে পারেনি মুসলিম্ম পুনরায় গর্জি উঠেছে ফিরে এসেছে নববিমান বিমান হাজে আলহামদুলিল্লাহ বিংশ শতাব্দীর শেষের দিকে খোরসানের মুজাহিদের হাতে পতন ঘটে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সমাজতন্ত্র ও কমিউনিজমের উসমানী খেলাফতের পতনের পর এটিই কুফার বিশ্বের বিরুদ্ধে মুসলিম্মর সর্বশ্রেষ্ঠ বিজয় জিহাদের পথ ধরেই মুসলিম্মা এই অবিস্মরণীয় বিজয় লাভ করে এখান থেকেই শুরু হয় মুসলিম্মর ঘুরে দাঁড়ানোর পালা সমাজতন্ত্রের পতনের পর মুসলিম্মর সামনে সবচেয়ে বড় সূত্র হয়ে দেখা দেয় কুফরি গণতন্ত্র আলহামদুলিল্লাহ একবিংশ শতাব্দীর শুরুতেই গণতন্ত্রের অবস্থা মরণাপন্ন হয়ে উঠেছে পৃথিবীর কোথাও আজ গণতন্ত্রের দেখা মিলে না সর্বত্র সৈরাচারের জয় জয়কার গণতন্ত্রের লীলাভূমি খোদ আমেরিকাতেও আজ গণতন্ত্রের বেহাল দশা গত ছয় জানুয়ারি আমেরিকার পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও তাণ্ডলব চালিয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে প্রাণ হারায় নারীসহ চারজন সংসদ সদস্যদের কোনোভাবে উদ্ধার করা হয় উন্মত্ত জনতার হাত থেকে ট্রাম্প প্রশাসনের হাতে এমনিতেই কোমর ভেঙে গেছে মার্কিন গণতন্ত্রের পার্লামেন্ট ভবনে এই হামলা ছিল গণতন্ত্রের শোক মিছিল জিহাদ পি উত্থানের পর থেকে এমনিতেই গণতন্ত্রের কুফার বিশ্ব একের পর এক মার খাচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূমিতে আফগানে গোটা কুফার বিশ্বের বিরুদ্ধে বিজয় লাভ করেছে তালেবান মুজাহিদরা সোমালি ও মালের বিস্তীর্ণ অঞ্চলে সরিয়া শাসন কায়েম করেছে আল্লাহর সৈনিকেরা ইরাক সিরিয়া ইয়েমেন ও কাশ্মীর সহ বিভিন্ন ভূখণ্ডে চলছে কোরবানীয় শাহাদতের মহড়া ইংশাউল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দী গণতন্ত্র সহ সকল কুফরি মতবাদের ধ্বংসের শতাব্দী এই শতাব্দী ফেলাফা আলা মিনহাজি নবুয়ার শতাব্দী পৃথিবীর দিকে দিকে জিহাদ ফিজাবিল্লার বিজয় ধ্বনি এবং গণতন্ত্রের পতনের শব্দ আমাদেরকে বারবার এই বার্তাই দিয়ে যায় প্রিয় উম্মা আসুন ইসলামের এই বিজয়ের যুগে কুফুরি গণতন্ত্রকে ঝুড়ে ফেলে দারোয়াহ এরাদ ও জিহাদের পথ फेलाफाह के स्वागत जान प्रस्तुति ग्रहण करी दावा इरादाद जेहदर पदलाफाह स्वागत